আয়সা রা আনহা হতে বর্ণিত তিনি বলেন তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সমান করে বড়ই খারাপ করেছ অথচ আমি নিজেকে এ অবস্থায় দেখেছি যে আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম সালাত আদায়ের সময় আমি তার ও কেবলার মাঝখানে শুয়ে থাকতাম তিনি যখন সেজা করার ইচ্ছা করতেন তখন আমার পা দুটোতে টোকা মারতেন আর আমি আমার পা গুটিয়ে নিতাম